দূর সারা যারো লাগিয়া সোবুজ গুমবুজ দেখল মুক নিন্ন জি কৌশন মহবুব মশ্রী করি ঐ হল মুক নী জবানি আসসালামাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ও সালাম আসহাবিহি আজমায় সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহ রসুল সালামের হাদিস কেন্দ্রিক হাদিস এ রসুল এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সকলকেই মোবারকবাদ জানাচ্ছি রাসলাল সালি ওয়াসাল্লামের হাদিস জানার বোঝার আবেগ নিয়ে আমরা যে টেলিভিশনের সামনে বসতে পেরেছি এই তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন এজন্য সকলকেই মোবারকবাদ জানাচ্ছি আজ আমরা হাদিসে এ জিবরিল জিব্রাইল আলিহালামের হাদিসের আলোচনা শুরু করব হাদিসের পরিভাষায় হাদিসে এ জিবরিল হলো একটা হাদিস যে হাদিসের স্বয়ং জিব্রাইল আলহিসাল্লাম মানুষের বেশে এসে রসুল্লাহ সাল্লা সাল্লামের দরবারে বসে কিছু প্রশ্ন করেন মৌলিক প্রশ্ন এই হাদিসটা হজরত অমর আবনুল খতাব আবু হরাইরা আবুদার রেফারি রদি আল্লাহ তা আল আনহুম আজমাইন এবং অন্যান্য সাহাবি থেকে বিভিন্ন সহিদ সনদে বর্ণিত এবং বখারি মুসলিম সহ অন্যান্য সকল হাদিস গ্রন্থে সংকলিত বর্ণনাগলের ভিতরে সামান্য কিছু কম বেশি আছে আবু হল্লাহ আনহু বলছেন রাসুল্লাহ সাল আলী সাল্লাম আমাদেরকে প্রশ্ন করতে উদ্বুদ্ধ করলেন তিনি বললেন সালৌনি সালৌনি বাহাবাহাস রাসুল্লাহ সাল আলী সাল্লাম আমাদেরকে বললেন তোমরা আমাকে প্রশ্ন করো আমাকে প্রশ্ন করো কিন্তু সাহাবাই কেরাম প্রশ্ন করতে সংকোচ করছিলেন দ্বিধা দন্ধ করছিলেন রসুল্লাহাম এর সাথে বেআপি হয় কিনা উৎকণ্ঠিত ছিলেন এমন সময় একজন মানুষ আসলো। আসল হয়তো অমর আবনুল খত আল্লাহ তনহর বর্ণনায় ইজুলুন ও সদিদু সর একজন মানুষ আসলো তার পোশাকগুলো সাদা ধবধবে মাথার চুলগুলো একেবারে কুচকুচে কালো পরিষ্কার পরিচ্ছন্ন আমরা ওনাকে চিনি না আবার উনি যে দূর থেকে সফর করে আসতেন কাপড় চুপুড়ে সেরকম কোন আবাস নেই লোকটা এসে রসুল্লাহ সাল্লামকে সালাম দিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসলেন তার হাটু দুটো রসুল্লাহ হাঁটুর কাছাকাছি নিলেন এবং তার হাত দুটো তার নিজের হাঁটুর উপরে রাখলেন এরপরে তিনি প্রশ্ন করলেন ইয়া রসোল্লাহ আখবির নিয়া আনিল ইসলাম মাল ইসলাম ইয়ার রসলাল আমাকে ইসলাম সম্পর্কে জানান ইসলাম কি কোন কোন বর্ণনায় ইমানের কথা প্রথমে আসছে অধিকাংশ বর্ণনায় ইসলামের কথাটাই প্রথমে আসছে রসুল্লাহ বললেন আল ইসলাম মোহাম্মদ রসুল ওয়া তুকিম জাহ বললেন। ইসলাম হল যে তুমি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোন মাহবুদ নেই তিনি একক তার কোনো শরিক নেই আর আরো সাক্ষ্য দেবে যে মুহাম্মদ সাল আলি সাল্লাম তার বান্দা এবং তার রসুল দ্বিতীয়ত তুমি সালাদ কায়েম করবে তৃতীয়ত তুমি জকায়াত আদায় করবে চতুর্থ তো তুমি পালন করবে পঞ্চমত তুমি হজ আদায় করবে এগুলো হলো ইসলাম ইসলাম হলো যে তুমি আল্লাহর ইবাদত করবে আল্লাহর সাথে আবাদতে কাউকে শরিক করবে না এটা ইসলামের প্রথম এরপরে দ্বিতীয় হলো যে তুমি সালাদ কায়ে করবে জাকাত আদায় করবে সুয়াম পালন করবে এবং তুমি হজ আদায় করবে ওই প্রশ্নকারী বললেন সদাক্তা যখন উত্তর রসুল দিয়ে দিলেন তখন প্রশ্নকারী তাকে বললেন যে আপনি সত্যি বলেছেন সম্মানিত দর্শক এরপরে আরো অনেক প্রশ্ন আসছে ওই জিব্রাহল আল্লাহাম যেটা হাদিসের শেষে রাসুল্লাহাম বলেছেন যে যখন প্রশ্নকারী চলে গেলেন রসুলাম বললেন ইনি জিব্রাহল তোমরা প্রশ্ন করতে ভয় পাচ্ছিলে তাই আল্লাহ তাকে পাঠিয়েছিলেন প্রশ্ন করার জন্য কি প্রশ্ন করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি বিষয়ে প্রশ্ন করা দরকার আর উত্তর কি এটা শেখানোর জন্য আমরা আপাতত ইসলামের বর্ণনাটা একটু বোঝার চেষ্টা করি আমরা দেখলাম যে ইসলামের প্রথম বিষয় হল আল্লাহর আবাদত করা তার সাথে শরিক না করা আমরা অনেকেই এই বিষয়টা বুঝিও না আমরা ইমান সম্পর্কে মনে করি যে আল্লাহ আল্লাহকে এক বলে বিশ্বাস করাই ইমান কিন্তু আমরা যখন কোরআন করিম খুলি তখন দেখি যে আরবের কাফেররাও তো আল্লাহকে এক বলে বিশ্বাস করত। আল্লাহ আল্লাহকে একমাত্র সর্বশক্তিমান বলে বিশ্বাস করত। কোরআন করিমে আল্লাহ বিভিন্ন জায়গায় এটা বলেছেন আল্লাহ বলেছেন আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন আসমান জমিন কে বানিয়েছে তারা বলবে আল্লাহ অর্থাৎ আল্লাহ যে একমাত্র সৃষ্টিকর্তা এটা তারা বিশ্বাস করতো লাখা ইন্ন জায়গায় বলেছেন করতে বলেছেন রসুল আসালামকে আরবের কাফেররা উত্তর দিল কি সায়ুন আল্লাহ আল্লাহ বলছেন আরবের কাফেররা সবাই এক ব্যাগকে শেয়ার করবে তারা বলবে স্বীকারোক্তি দেবে যে আল্লাহ ছাড়া কোনো রব নেই আল্লাহ একমাত্র রব্বুল আলামিন। যিনি আশ্রয় দিলে সাহায্য করলে কেউ ক্ষতি করতে পারেনা তিনি কে সর্বশক্তিমানকে আরবের কাফেররা এক বাক্যে বলবে যে আল্লাহ এভাবে আল্লাহ আল্লাহতালা বিভিন্ন জায়গায় বলেছেন আল্লাহকে এক মানার ব্যাপারে তিনি যে এক তিনি একক তিনি যে একমাত্র রাবুলা আলমিন সর্বশক্তিমান সৃষ্টিকর্তা রিজিকদাতা এগুলো তারা বিশ্বাস করত আর এজন্যই এই ইমানের সাথে শুধু আল্লাহকে এক মানাটা কিন্তু নয়। আল্লাহ এজন্য বললেন যে আল্লাহ ইরিক আল্লাহ তিনি একক তার কোন শরিক নেই এই শরিক না থাকার বিষয়টাই হল তাওহিদের মূল শিরিক মুক্ত একত্র আর এজন্যই অন্য বর্ণনায় আবু হরাই আল্লাহ আনহুর বর্ণনায় মানে ইসলামের ধ্বংস এবং মুশিকদের পতন তারা আল্লাহকে একমাত্র সর্বশক্তিমান রাব্বুল আলমিন মেনেছেন কিন্তু তার সাথে শরিক করেছেন কোথায় শরিক করেছেন এটা বুঝতে হলে তাহিদের পর্যায় আমাদের বুঝতে হবে আল্লা একত্বের দুটো পর্যায় রয়েছে ওয়াহদাহুল লাখা দুটো পর্যায় রয়েছে একটা হলো আল্লাহকে আল্লাহর কর্মে এক বলে বিশ্বাস করা আর একটা হলো আল্লাহকে বান্দার কর্মে এক বলে বিশ্বাস করা আল্লাহকে আল্লাহর কর্মে এক বলা মানে আল্লাহ সৃষ্টিকর্তা রিজিক দাতা আল্লাহ একমাত্র সর্বশক্তিমান আল্লাহ হায়াত দেন মৌদ দেন ভালো করেন মন্দ করেন এই যে কাজগুলো বিশ্ব পরিচালনার কাজগুলো আল্লাহ একাই করেন এই একত্রে বিশ্বাস করা এটাকে বলা হয় তাহিদুর রুবু বিয়াহ আর এই বিষয়টা আরবের কাফেরা বিশ্বাস করত আর মজার কথা হলো বিশ্বের সকল মুর্শেকরাই বিশ্বাস করেন যারা অমুসলমান যারা মূর্তি পূজা করেন তারাও বিশ্বাস করেন যে আল্লাহ একমাত্র সর্বশক্তিমান সৃষ্টিকর্তা দ্বিতীয় যে বিষয় সেটা হলো বান্দার কর্মে আল্লাহকে এক বলে বিশ্বাস করা যে আমার এগুলো কেবল জন্য হবে এইটাকে বলা হয় তাহিদুলা যেটা আমরা বলি লাহ ইল্লাহ এবাদতের জন্য হকদার আল্লাহ ছাড়া আর কেউ নেই এইখানে মুশেকরা শিরিক করত। তারা বিশ্বাস করত। যে আল্লাহ একমাত্র সর্বশক্তিমান রাব্বুল আলমিন এ ব্যাপারে তাদের কোনো সন্দেহ ছিল না দ্বিধা ছিল না তবে তারা বিশ্বাস করত যে আল্লাহ আল্লাহ মমতা পাওয়ার জন্য আল্লাহর যারা মাহবুব মাহবুবান্ধা তাদেরকেও ডাকতে হয় তাদের মাধ্যমে আল্লাহকে পেতে হয় আর এজন্যই তারা আল্লাহর রহমত পাওয়ার জন্য আল্লাহর দয়া পাওয়ার জন্য মাফেরাত পাওয়ার জন্য আল্লাহ এবং বান্দার আমরা ইব্রাহিম ইসমাইল অন্যান্য পাইগম্বরদের ডাকি তাদের মাজারে যায় অথবা মূর্তি বানিয়ে নিই অথবা আল্লাহর অলিদের ডাকি ইয়াগোস ইয়াউ সো নাসর এরা আল্লাহর অলি ছিলেন যাদের নাম করিমে আসছে আদি শৈফ এসেছে আরবের কাফেররা এদেরকে ডাকত এরা যখন জীবিত ছিলেন তখন তাদের কাছে তারা দোয়া করলে তাদের মৃত্যুর পরে শয়তান দিল যে তোমরা ডাকতে এরা মারা গেছেন মানে তো মারা যাননি এদের কবরের কাছে যে দোয়া চাও এরা দোয়া করবে এইভাবে আস্তে আস্তে তারা তাদের এবাদত করতে লাগলো তাদের কবরে মানত শ্রদ্ধা করতে লাগলো পরে আবার তাদের মূর্তি বানিয়ে বাড়িতে রাখা শুরু করে দিল এইভাবে তারা সিড়িকে লিপ্ত হয়ে গেল সুপ্রিয় দর্শক আমরা বাকি আলোচনা ইনশাআল্লাহ করব ততক্ষণ আমাদের সাথেই দর্শক আগে আমরা যেটা আলোচনা করছিলাম যে আরবের কাফেররা নবীদেরকে ডাকতো অলিদেরকে ডাকতো ফিরেস্তাদেরকে ডাকতো জিব্রাহল মিকায়েল আজরাইল ইসরাফিল এদেরকে আল্লাহর বেটি কল্পনা করতো মেয়ে কল্পনা করতো তাদের মূর্তি বানিয়ে নিত তারা বলতো যে এদের মূর্তি অথবা আল্লাহর অলি নবীদের মাজার অথবা তাদের স্মৃতি বিজড়িত কোনো গাছ অথবা পাথর এগুলোর সামনে বসে যখন আমরা এদের ধ্যান করি এদেরকে ডাকি তখন এরা এদের রোহ আমাদের ডাক শুনতে পারে এবং তারা আল্লাহর কাছ থেকে আমাদের সুপারিশ করে এনে দেয় এ ব্যাপারে সুরাই আল্লাহ তালা বলছেন ওয়া তারা আল্লাহর পাশাপাশি আল্লাহকে বাদ দিয়ে আল্লাহকে রেখে অন্যান্য অনেক কিছুর এবাদত করে ফেরিসাদের এবারত করে নবীদের এবাদত করে অলিদের এবাদত করে কল্পিত মূর্তির তারা বলে যে এরা তো কোনো কোনল্যাণের মালিক না তবে এরা আমরা এদের আবাদত করি এরা জন্য এই আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করে আর এই সুপারিশের আশায় সাফাহাতের আশায় নাজাতের আশায় তরায় নেওয়ার আশায় এরা এই সমস্ত আল্লাহর প্রিয় বান্দাদের ডাক আল্লাহ রসুল সাল্লাম এসে কি বললেন খুব সহজ কথা ইয়া আবুদু একমাত্র আল্লাহরই আবাদত করতে হবে এবং আল্লাহর নাসর, জিব্রাইল মিকাইল আজরায়েল ইসরাফি মোসা আইসা আউজাই নবী পয়গম্বর সবাইকে শ্রদ্ধা করতে হবে তাদের জন্য দোয়া করতে হবে কিন্তু ডাকা ডাকি চাওয়া পাওয়া নির্ভরতা ভরসা একমাত্র আল্লাহর আর এই দাওয়াত যখন তিনি দিলেন তখন আরবের কাফেররা প্রচন্ড ভাবে করলো আল্লাহ একমাত্র রব মেনে নিল আল্লাহ একমাত্র শিষ্যকর্তা মেনে নিল। আল্লাহ একমাত্র খালেক মালিক রিজিকদাতা মেনে নিলো আল্লাহ একমাত্র সর্বশক্তিমান মেনে নিল কিন্তু যখনই বলা হলো আল্লাহ একমত মাবুদ আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না চেষ্টা করা যাবে না প্রার্থনা করা যাবে না মানত করা যাবে না সাহায্য একমাত্র তার কাছে চাইতে হবে তারা ওটা মানলো না ওর আনের ভাষায় তারা কি বলল বললো আজ আল আল্লাহা ইনাহ আমাদের এত মাবুদ রয়েছে সবগুলোকে শুধু এক মাহবুদ ডাকতে হবে এটা তো অবাক যখন বলা হয় যে আল্লা ছাড়া কোনো মাবুদ নেই তখন তারা মানে না আল্লাহ ছাড়া কোনো রব নেই মেনে নেয় কিন্তু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মানতে তারা রাজি হয় না আর এই জন্যই ইমানের মূল বিষয় হল আল্লাহর সাথে শিরিক করা থেকে মুক্ত হওয়া এই জন্যই রসুল্লাহ সাল্লাম এই দুই বর্ণনাথবা আল্লাহর উলুহিয়াতে আল্লাহর কোন মখলুককে সমান মনে করা অংশীদার মনে করা যেমন আল্লাহ সকল গোপন জ্ঞান জানেন গায়বের কথা জানেন মনের কথা জানেন দূর থেকে ডাকলে আল্লাহ ডাকে সারা দেন যদি কেউ মনে করে আল্লাহ ছাড়া কোনো কোন নবী কোন অলি কোনো ব্যক্তি দূর থেকে মনের কথা জানে অথবা আমরা ডাকলে দূর থেকে শুনতে পান গায়বের কথা জানেন তাহলে এটা শির্ক হয়ে গেল বিপদ আপদ আল্লা দেন বিপদ আপদ আল্লাহ কাটান কেউ যদি মনে করে আল্লাহ কাউকে ক্ষমতা দিয়েছেন পাওয়ার দিয়েছেন সে কারোর বিপদ আপদ কাটাতে পারে কাউকে বিপদ দিতে পারে এটা শির্ক হয়ে গেল আর এটাই এই নবীদের মজেজা এবং জিন্দা করেছেন তাহলে বোঝা গেল যে আল্লাহর যে এই পাওয়ার ঈসা আলাামকে দিয়ে দিয়েছেন এখন তোমার যদি হায়াত মৌ জান্নাত চাওয়ার দরকার হয় তবে ঈসা মুসিকে ডাকবে আল্লাহকে ডেকে বিরক্ত করার দরকার নেই আর এটাই ছিল মূল আর আল্লা তালা এই জন্য কোরআনকে দিয়ে যেহেতু যদি কেউ আল্লাহর সাথে শিরিক করে আল্লাহর গুনে আল্লাহর এবাদতে কোনোভাবে শিরিক করে তাহলে তার চিরস্থায়ী আবাস জাহান্নাম তার জন্য জান্নাতকে আল্লাহ হারাম করে দিয়েছেন আর তাকে কেউ সাহায্য করবে না অর্থাৎ যে জন্য শিরিক করে যে অমুক আমার সুপারিশ করবে আমাকে নাজাত দেবেন আমাকে সেভ করবেন আওয়ার সেভ আমার ত্রাণ করবেন আমাকে তরিয়ে নিয়ে যাবেন যে ব্যক্তি শিরকে লিপতে হবে কোনো নবী ওলি ফেরেস্তা কোন নেকর মানুষ তার জন্য সুপারিশ করবেন না সাফাত করবেন না আর এজন্যই ইসলামের মূল বিষয় হলো শির্ক ইমানের মূল বিষয় হল শির্ক ইসলামের মূল স্তম্ভ হল শির্ক আমরা অনেক সময় মুসলমানরা শির সম্পর্কে সচেতন নই আমরা ভাবি শির্ক তো মুসলমানরা করে হিন্দু ভাইরা করেন ইহুদিরা করেন খ্রিস্টানরা করেন আমরা মুসলমানরা তো শির করি না অথচ বাস্তবে আমাদের শির্ক আর তাদের শিরকে তেমন পার্থক্য পাওয়া যায় না হিন্দু ভাইয়েরা মন্দিরে যে মূর্তির সামনে ঠিক যেভাবে বন্দনা করেন মুসলমান ভাইয়েরা হয়তো মাজারে যে অথবা পীর সাহেবের মূর্তির সামনে একই রকম বন্দনা করছেন একই ধরনের প্রকাশ করছেন এবং করেন তারা বলেন না যে এই মূর্তি সৃষ্টিকর্তা এই মূর্তি রিজিকদাতা তারা বলেন এই মূর্তিটা যার তিনি আল্লাহর প্রিয় বান্ধা ছিলেন আমরা এই মূর্তিকে সামনে নিয়ে তাকে ধ্যান করি তিনি আমাদের এই ধ্যান প্রার্থনা জেনে আল্লাহর কাছ থেকে ঈশ্বরের কাছ থেকে স্রষ্টার কাছ থেকে আমাদের প্রয়োজনটা মিটিয়ে দেবেন আর এজন্যই বহু দেবতার উপাসনা করে কিন্তু আমরা মুসলমানরা বিভিন্ন ভাবে ভিতরে এভাবে লিপতিত হয়ে যায় আল্লাহর অলিদের ভালোবাসতে হবে তাদের কবর জিয়ারত করতে হবে সালাম দিতে হবে কিন্তু তাদেরকে আল্লাহর জায়গায় বসিয়ে দেওয়া তাদের শ্রদ্ধা করা তাদের কাছে মনের আবেগ প্রকাশ করা ভালো মন্দ চাওয়া অথবা তাদের কোনো সবই শির একই রকমের শির আর এল্লাহ ইল্লা অধিকাংশ মানুষ ইমান ইমানদার ইমান এনেছে আল্লাহকে বলছেন যে আল্লাহ তোমার উপর ইমানেছি আল্লাহ তুমি এক সব মেনে নিচ্ছে কিন্তু পাশাপাশি ইমানের সাথে সাথে শির করে ধ্বংস হয়ে যাচ্ছে আল্লাহকে একমাত্র আব্বুল আলমিন মেনেছে আল্লাহর ইবাদতো করেছে হস করেছে ওমরা করেছে কোরবানি করেছে কিন্তু শুধু আল্লাহর গুনে রুবিয়তে অথবা আল্লাহর এবাদতে ছিরিক করার কারণে তারা ধ্বংস হয়ে গিয়েছিল ইনশা আমরা এই হাদিসের বাকি আলোচনা পরবর্তী পর্বে করব আল্লাহ ততদিন আমাদেরকে ইমান ইসলামের উপরে রাখুন এই দোয়া করে শেষ করছি ওমা তফিক ও আল্লাহ ওয়াহাবি আজমাইন আসসালাম ও রহমাত ভুষে কৌসল অলামসমে মোহাম্মদিন পিল আসমাই কৌসল অল নফসে মোহাম্মদিন পিল